রহমান রাতের শপথ যখন তা আধারে ঢেকে যায় দিনের শপথ যখন তা আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে পুরুষ ও নারী যাতিনি সৃষ্টি করেছেন তারও শপথ অবশ্যই তোমাদের চেষ্টা সাধনা হবে নানামুখী যে আল্লাহর পথে দান করেছে এবং আল্লাহকে ভয় করেছে ভালো কথাগুলো যে সত্য বলে মেনে নিয়েছে অবশ্যই আমি তাকে সহজভাবে তার গন্তব্যে পৌঁছে দেব যে ব্যক্তি কার করেছে এবং বেপরোয়া ভাব দেখিয়েছে এবং যে ভালো কথা মিথ্যা প্রতিপন্ন করেছে অবশ্যই আমি তাকে কঠোরভাবে তার গন্তব্যে পৌঁছাব তার রাশি রাশি ধন সম্পদ তার কাজে লাগবে না যখন তার পতন হবে আসলে মানুষকে সঠিক পথ প্রদর্শন করাই হচ্ছে আমার কাজ দুনিয়া আখেরাতে নিরঙ্কুশ মালিকানা আমারই জন্য অতএব আমি তোমাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডের ব্যাপারে সাবধান করছি নির্ঘাত পাপি ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করবে না যে পাপি এদিনকে অস্বীকার করেছে এবং হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে আল্লাহকে বেশি বেশি ভয় করে তাকে আমি এ থেকে বাঁচিয়ে দেব যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করেছে অথচ তোমাদের কারুই তার কাছে এমন কিছু ছিল না যার জন্য তোমাদের কোন রকম প্রতিদান দেয়া হবে হাঁ পাওনা এটুকুই সে শুধু তার মহান মালিকের সন্তুষ্টি কামনা করেছে এ কারণে অচিরেই তার মালিক তার উপর সন্তুষ্ট হবেন